আমি সার্ব সর্বপ্রথমে এখানে বান্ধুর থেকে এলাম প্রায় ত্রিশ বছর আগে সেই সময় আমাদের ইস্কন আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনা সংঘ প্রতিষ্ঠান ঠিক মত হলো না বাংলাদেশে আমাদের ভাড়া দিয়ে বাসা ছিল প্রাথমিক শিক্ষক আমাকে তো করেছে কি নাম এখন অবিনাশিন এখন কত আছে ফার্ম গেট গেছি তারপর মাইক্রোবাস দিয়ে স্ট্যান্ড সেখান থেকে মাইক্রোবাস দিয়ে সাদা ঘাট সেখান থেকেই লঞ্চ দিয়ে চলে আসলাম কিছু তারপর এবং আমি এইভাবে অনেক জায়গায় বিক্রমপুরে এখান গেলাম মুন্সিগঞ্জ আফগান সুইপর এবং পাশে অনেক গ্রামে গ্রামে অনেক উন্নতি হচ্ছে অনেক লোকজন যুক্ত আছে এই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘা প্রকল্পে তখন এবং এই কন আমাদের প্রচার এই কি তখন আমাদের প্রচার ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন এখনও এই কি প্রচার হচ্ছে তখন অনেক লোকজন উৎসাহী ছিলেন কে জন্য যাতে আমরা এই কন দেখলাম আমি এই কন দেখেছি কিভাবে আপনার তখন এবং এই কন অনেকে জন্য উৎসাহী ছিলেন কিন্তু ওইসব নিয়ম আমরা প্রচার করে সেই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 মন, তো এই এইসব হত্য বললে লোকেরা অত পছন্দ করে না তবু আমাদের বলতে হবে আমরা যদি আমরা যদি আছে আমরা যদি ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেওয়ার জন্য তো হয়তো ও ডক্টর আমাদের ইঞ্জেকশন দেবে তো কি ইঞ্জেকশন ভালো লাগে ভালো লাগে ইনজেকশন তো ব্যর্থ হয় তা থেকে না ব্যর্থ হয় কিন্তু তা থেকে কল্যাণ হয় সেই জন্য ইনজেকশনে ব্যর্থ আমরা সজক তো ঠিক সেভাবে যারা ভগবানের আসল প্রতিনিধিরা তারা মনোরঞ্জনের জন্য কত বলে না তারা লোকদের আসল হিতে কত বলে তো ভগবান ভগবদ্ গীতায় বলেন নং দুষ্কৃণ মূদ্যন্ত রাধমাহ মায়িত জ্ঞান আসুরং ভবম আশ্রিত ভগবান খ্রিস্ট বলেন যে এই সকল লোক যারা আমার চরণে আশ্রিত নকল অসুর বব সব দুষ্কৃতি দুষ্কৃতি দুষ্কৃতি মনে এই খারাপ কাজ করে তো এর মধ্যে এই চার শ্রেণী আছে এই আছে বুড়া মানে মনেকে চার দিন রাত ব্যস্ত থাকে শুধু কাজ করার জন্য সম্বন্ধে কথা শোনার জন্য কিছু রুচি নাই সেই রকম আছে নারা ধম মনে মানুষদের শ্রেণীর মধ্যেই সবচেয়ে নিচ্ছি আছে ইন্দ্রীয় সুখের মধ্যে তারপর মায়া অপহৃত জ্ঞান জ্ঞানী লোকজন বুদ্ধিজীবী লোক তো বুদ্ধিজীবী তো মানব সমাজের মধ্যে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 অধিক দয়া করে ভগবান পণ্ডিত যদি বড় শিক্ষিত হয় তা বড় ধনী হয় না উষ্ণ কুলে জন্মগ্রহণ করে সাধারণত অভিমান বেশি হয় আমি খুব বড় মানুষ তো নিজেকে বড় মানলে আমরা কৃষ্ণের চরণে কৃষ্ণের ভক্তদের চরণে ধুলি হতে পারে না এবং সেটা হচ্ছে বৈষ্ণবত তো নিজেকে হীন বুঝতে হবে তারপর আমরা ভগবানের কৃষ্ণের কৃপা লাভ করতে পারি কৃষ্ণ কথায় আছেন উপরে না আমাদের অনেক উপরে আছে না ভগবান কৃষ্ণ আমরা এই জড় জগতে পথিত আছি তো ভগবান কৃষ্ণের কৃপা জলে মত নিচে আসে কিন্তু আমরা যদি নিজেকে মনে করি আমি বড় আমি উপর স্থলে আছি তো সেই কৃপা জল আমাদের উপরে আসতে পারবে না এবং আমরা যদি নিচেকে বড় মানি তাহলে কারো আমরা চাইবে না আমার কি দরকার ভগবানের কৃপা আমি সব কিছু নিচে করি এই হচ্ছে অসুরদের মত আর একটা রকম অসুর আছে তো পুরা পুরোপুরি অসুর এই হচ্ছে রাবণ হিরণিপু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 এই হচ্ছে আমাদের প্রচার হরি কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করুন সুখী হন সুখী হওয়া কিভাবে ভাবে তো আত্মসুখ হচ্ছে কৃষ্ণ ভক্তি সুখ পূর্ণ শুদ্ধ কৃষ্ণ প্রেম সুখ সেটা ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ মনে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 কৃষ্ণ ভক্তিতে এই কি করা দরকার আছে হরে কৃষ্ণ মহামন্ত্র চাপ এবং কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে Hare. হরে রাম হরে Rama, Rama, রাম Hare হরে ভক্তি যোগে কিছু নিয়ম আছে যাতে আমাদের মন স্থির হবে কৃষ্ণ চরণে যাতে আমাদের জীবন জীবনযাপন শুদ্ধ হবে আধুনিক যুগের জন্য আর একটা নিয়ম রাখা দরকার আছে যে মন্দির আসার সময় মৌবায়ু বন্ধ কর আপনারা সকলে দয়া করে আপনাদের মোবাইল না বন্ধ করছে না আজকে যদি কারো খাচ্ছে মোবাইল নেই তো সেই তো প্রকৃত মানুষ নয় সকলেই মোবাইল বন্ধ করুন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 ভক্তিমনে আত্মসমর্পণ সব কিছু কর শুধুমাত্র কৃষ্ণের সুখে জন্য প্রেম নাম তো ইন্দ্রিয় সুখ নিজে কামনা বাসনা পূর্ণ করার জন্য প্রচেষ্ট সেটা হচ্ছে মায়া ভবন্ধনের কার এবং প্রেম হচ্ছে কায় মন বাক্য বা সম্পত্তি সব কিছু কৃষ্ণের শৈবাই নিযুক্ত করে তো এই হচ্ছে ভক্তি জীবন সবকিছু কিছু কৃষ্ণের সুখে জন্ম কর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যাতে আমাদের ভক্তি শীঘ্র শুদ্ধ এবং পূর্ণ হয়ে যায় তো প্রথম তো আছে যে কৃষ্ণের ভক্তরা ভগবত গীতা অনুসারে ভগবত গীতা শ্রীকৃষ্ণের আদেশানুসারে তো শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেন ফদ্রং পুষ্পল ই ভক্ত প্রয়দহ ভক্তিউপৃত আশানী প্রয়্রীকৃষ্ণ বলেন যে আম ভক্ত যে আমাকে ভক্তি সহিতে ফুল ফল জল পাতা ইত্যাদি বস্তু আমাকে অর্পণ করে সেটা আমি নিজেই খাই এবং শাস্ত্রায় অনেক দৃষ্টান্ত আছে প্রসিদ্ধ আছে যে রাজা দুর্যোধন খ্রিস্টকে আমন্ত্রণ করেন কিন্তু কৃষ্ণ সেটা আমন্ত্রণ পালন করেন নাই কারণ দুর্যোধন রাজা হলেও তো অভক্ত ছিল বিশেষ করে দুর্যোধন পাঞ্চপান্ডব যারা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন পাঁচ পাণ্ডবের শত্রু ছিল দুর্যোধন সেই জন্য ভগবান কৃষ্ণ তোর যদান রাজার আমন্ত্রণ গ্রহণ করেন নাই তো তারপরে শ্রীকৃষ্ণ বিদু রানীর কুটিতে গেছেন বিদুর বিদুরের পত্নী বিদু রানী তোর শ্রীকৃষ্ণ আমন্ত্রণ বিনা অতিথিরূপে বিদুরানীর কুটিতে গেছেন এবং আনন্দিত হল কৃষ্ণ আমার ঘরে আসছিলেন তো সেই জন্য কিছু ভগবানকে অর্পণ করতে চাইছিল কিন্তু ঘরে কিছু ফ্কা কলা চারা আর কোন দ্রব্য বস্তু ছিল না কৃষ্ণকে খোলা দিয়েছে কিন্তু প্রেমে বিবল হয়ে ওই খোলা চিল্কা ব্য করে ভগবানকে এই খোলা ফল দিয়ে কলা চেউকে দিয়েছে ও প্রেমে মহা থেকে এবং কৃষ্ণ এত সন্তুষ্ট ছিল তার প্রেম থেকে কিছুই বলেন ভগবান কৃষ্ণ সব কিছু খেতে পারেন এবং সেই কলা চেউকা খেয়েছে সে তো কৃষ্ণ তো রাজা দুর্যোধন অনেক অনেক ভালো আইটেম দিতে চাইছিলেন কিন্তু কৃষ্ণ গ্রহণ করতে চাইলেন না এবং বিদল কলা অর্পণ গ্রহণ করেন সেই কলা ফল ও দিলেন না কলা সেটা ভগবান কৃষ্ণ কে তো ভগৎগীতায় শ্রীকৃষ্ণ আরও বলেন শ্রী কৌথেয়া তৎ করু মাদম ভগবান কৃষ্ণ অর্জুন কে বলেন এবং অর্জুনের দ্বারা সকল জগৎ নিবাসীকে বলেন বিশেষ করে ভক্তজন ভক্তজনকে বলেন কি যা কিছু কাজ তুমি করবে যা কিছু তুমি দানে দেবে যা কিছু তফাস্য তুমি করবে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 ডিম ভগবান কৃষ্ণ মাছ পেঁয়াজ লসুন ওইসব খান না কৃষ্ণ তো আমরা কৃষ্ণের দাস ও যেমন আমি জানি না আজকাল এই প্রথা এখনো ছিনা কিন্তু আগে প্রথা ছিল যে ও স্বামী খাওয়া পরে সেই উচ্ছিস্ট পত্নী খেত এখনো ছাউছেন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 রকম ভাবনা চলছে কিন্তু সৎ পত্ন শুধুমাত্র তাদের পথে উচ্ছিষ্ট খাই সেটা আসল রীতি এটা আমি বলছি কেন কারণ আমরা কৃষ্ণ দাস হতে পুর সমর্পিত আত্মসমারপিত দাস তো এইভাবে আমরা কেবল কেবল Krishna প্রসাদ নিতে পারে আমরা আরো কিছু নিতে পারে না কৃষ্ণ যা খ্যান এবং আমাদের প্রসাদ রূপে দেন তা আমরা সেবখন এই হচ্ছে ভক্তি তো আমরা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাই না কেন তো কারণ আছে যে আমরা কিছুই খাই না আমরা শুধু কৃষ্ণ প্রসাদ সেবাক এই হচ্ছে ভক্তি জীবন অন্য আরেক নিয়ম আছে যে নেশা ও ভক্তরা নেশা খায় এই কি কারণ আছে আমরা সকলে কৃষ্ণের ছবি দেখেছি কৃষ্ণের মুখে বাংশী আছে সিগরেট নাই আপনারা কখনো দেখেছেন ভগবান কৃষ্ণের ছবি তো কৃষ্ণের মুখে সিগারেট আছে কখনো দেখলে নাই তো নাই তো তো ভগবান কৃষ্ণ বংশী ধারে আছে সিগারেট ধারি নয় তো ভগবান কৃষ্ণ এইসব খান না আমরা ও খাই না এই জিনিস আছে যে কৃষ্ণ ভগবান খান আমরা খাই না সেটা হচ্ছে পা। ভগবান কৃষ্ণ খান কিন্তু শুদ্ধ ভক্তি সম্প্রদায়ের পান খাওয়া যায় না আমরা খ্রিস্টকে অর্পণ করতে পারি কিন্তু আমরা নিজেই থাস এবং করে না কারণ নেশা আছে চা সেটাও খ্রিস্ট খান সেই জন্য আমরা সেটা আধুনিক তো নেশা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 তো মদ খাওয়া থেকে আর অনেক ফগ হয়ে যায় ভক্তরা কৃষ্ণ নাম মধি রা খায় কৃষ্ণ নাম সেটা পরম নেশা সেই নেশ খাওয়া ভাব এইসব তম্বাকু সিগারেট বিটারি এইসব এইসব ও ভালো না। আপনার কাছে যথেষ্ট ঠাকা যদি থাকে তো ভক্তিনাথ ঠাকুর আমার সয়ে পরামর্শ যদি থাকে বহু ধন তবে হন অক্ষিন বৈষ্ণব এক কর উপকার যদি বেশি টাকা থাকে সেটা লটারিতে ওই সব নষ্ট করে ফেলবেন আর এমনি ওই সব ঠাস খেলা এটা শুধু সময়ে অপচয় হয় এ ধর সময় যদি থাকে আপনার কাছে তো হরি কৃষ্ণ কীর্তন করুন আরেকটা নিয়ম আছে পুরুষদের জন্য অবয়দা স্ত্রী সঙ্গে নিষেধ অ নারীদের জন্য অবয়দা পুরুষ সঙ্গে নিষেধ একটা সভ্যতা শৃঙ্খলা জন্য এবং ধর্ম পালন করার জন্য প্রয়োজন আছে সবাই বুঝতে পারে যে পুরুষ নারী সম্বন্ধ তো শুধু বিবাহ পরে হাওড় আজকাল অনেক প্রচার হয় টিভি দ্বারা পত্রিকা দ্বারা বৈষ্ণব যাতে স্বামী স্ত্রী একসাথে শুদ্ধ ভাবে গুরু এবং কৃষ্ণ সেবা করবে এবং অবশ্যই সন্তান উৎপাতি হবে সন্তানি হচ্ছে হরে কৃষ্ণ কি নাম ভিজ হৃষ্ণ সন্তান উৎপতি দাতে হ ওই ছেলে মেয়েদের ভক্তি শিক্ষা দেওয়া হয় তো এটা আমাদের প্রচার প্রচার যা ছিল এখন প্রচার হরি কৃষ্ণ মহামন্ত্র যাপ এবং কীর্তন করুন সুখী হন সুখী হন এই জীবনে এবং কৃষ্ণ ভক্তি করা থেকেই নিজেকে প্রস্তুত করুন ভগবানের ধামে যাওয়ার জন্য সেখানেই আপনারা চিরকালে সচেত আনন্দময় পর ভগবানের সাথে থাকতে পারেন এই হচ্ছে আমাদের প্রচার Krishna, Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama, Hare Rama, Rama Rama, রাম Hare হরে বেশি মহিলা আসছিলেন পুরুষ সব কাজে ব্যস্ত না আমাদের মায়েরা তো এই সংস্কৃতি পালন করুন সেটা আমাদের আর একটা অনুরূপ আজকাল দেখা যায় জিন্স থেকে ধুতি ভালো মেয়েদের জন্য শাড়ি পরিত সে তো ভালো আজকাল দেখা যায় যে খুব কম মহিলা পায়ে আলতা লাগায় সে তো মঙ্গলের ছিন্ন না সে ভালো এইসব পুরানো সংস্কৃতি সকলে মঙ্গলের জন্য আছে এবং আধুনিক সংস্কৃতি হচ্ছে সকলে পতনের জন্ম তো এই সংস্কৃতির এবং ভারতই থাকি আমি তথাকথিত নিজের দেশে থাকতে পারতাম কিন্তু যেহেতু এই দেশে এই সংস্কৃতি চলছে যা অনুকূল আছে ভগবানের ভক্তির জন্য সেই জন্য আমি ভালো লাগি এই দেশে থাকতে আমার অনুরোধ আছে এই সর্বোত্তম সংস্কৃতি আপনাদের আছে আপনারা ঠিক মতো সবকিছু পালন করুন এই আমার অনুরোধ হরে কৃষ্ণ কারো কিছু প্রশ্ন আছে হয়তো আমি যখন সব প্রথমে আসলাম সেই সময় অনেকে যারা বিবাহিত আছে তাদের এসো এসো এখানে ও দেখো ও হো খুব সুন্দর কি আছে পায়ে দেখো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 চিত্র চিত্র হচ্ছে এই গোপির নাম হ্যাঁ আপনারা গেছেন রাধা মাধব আছে অষ্ট সাক্ষী এর সাথে তো অষ্ট সাক্ষীর মধ্যে এই কাছে চিত্র গোপী তো আশা এই সকল ছেলে মেয়ে দেয়া। শিক্ষা থেকে কৃষ্ণ ভক্তি শিক্ষা করবে এবং ছোট দেয় খ্রিস্ট ভক্তি শিক্ষা হবে তারা বড় হয়ে তাদের সন্তানকে খ্রিস্ট ভক্তি শিখবে এই শুদ্ধ বৈষ্ণব পরম্পরা আমরা পুনর্ষ্টার কথা Hare Krishna হরে কৃষ্ণ চিৎ প্রশ্ন আছে কি না আমার পায়ে আলতা আছে না কেন এইটা এইটা প্রশ্ন হতে পারে এই নারী নারীদের জগ হরে কৃষ্ণ আলতা লাগানা ভালো তার থেকে আরো গুরুত্বপূর্ণ আছে কপালে গোপীচন্দন বৈষ্ণব তিলক এই গোপী গোপীচন্দন তিলক হচ্ছে ছিন্ন হচ্ছে আমরা কৃষ্ণের দাস আমার আর কোনো পরিচয় নেই এই আমাদের পরিচয় কারো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করো ঠিক আছে প্রশ্ন নাই তো সকালের প্রশ্ন আছে কৃষ্ণ কথায় কৃষ্ণ আছে কথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Hare, হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কৃষ্ণ তার নাম থেকে অভিন্ন আছে Krishna কথায় কৃষ্ণ Krishna মনে কৃষ্ণ কোন জায়গায় আছেন কৃষ্ণ কথা কৃষ্ণ আছে কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় বুঝতে পেরেছেন কৃষ্ণ কথায় মনে কৃষ্ণ কোন জায়গায় আছে উত্তর আছে কৃষ্ণ কথায় কৃষ্ণ